বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প হেনরি জেমস লেখা স এডমার্ড অর্ম হেনরি জেমস জন্ম আঠেরোশো তিরাশি अत्यंत जनप्रिय सफल मार्किन लेखक कलमे प्राण पे तत्कालीन समाज प्राण्जल छवि तरह लेखा द पोर्ट्रेट अफ अ लेडी द उंगज अव द डाभ अत्यंत समादृत रचना भूत गल्पे धारा विशेष पारदर्शी तरह रचना द टर्णिंग अब द स्क्रू बहुमा बहु सृष्टि के अनुप्राणित कर तीन बार नोबल पुरस्कार मनोनीत हवा लेखक रचना सर एडमंड ओर्म प्रकाशित है अठारोश एकानब्बई साले गल्पर कत्थक मीर सूत्रधारमी सोमक शुरू होंड ओर्म यही वृत्तान लेखा शुरू है एक मृत्यू पर तई अने भूरुकुज के बोलें वस्तवतार छिटेफोटा नहींजा मुड़ो खुँजते जावा नेहत अर्वाचीन क्जी एटुकू बोलते वर्णित घटना प्रवाह फाक अति नाटकान लेखा जोग कर शुद्ध प्रधान चरित्रगुल नामगुलो नाम बदले दिए सत्य घटना को गल्पर आकार नेिष्ट भावे जन्मलग्न निर्णय करते नवेम्बर मासर एक शांत स्निग्ध रविवार कथा रविवार गिरजार रास्त मानुषमे लोकर भीड़े ब्राइटनर रास्ता ब्राइटन सरगरम দিন্টার আবহাওয়াও ছিল বেশ ছড়িয়ে থাকা নীল সমুদ্র সেদিন প্রায় নিস্তরঙ্গ যেন প্রকৃতির সাথে খোস গল্প জুড়ে সে আলগা তন্দ্রায় ঢলে পড়েছে মৃদু নাশিকা গর্জনের মতো ভেসে আসছে পাড় ভাঙা শব্দ সেদিন গোটা সকালটাই চিঠিপত্র নিয়ে ব্যস্ত ছিলাম কাগজ কলমের খসখসানি শুনে শুনে ক্লান্ত হয়ে আমি রাস্তায় এসে দাঁড়ালাম সামনে ছড়িয়ে রয়েছে কিংস রোড রাস্তাটা একে বেঁকে সমুদ্রের দিকে চলে গিয়েছে একটা রেলিং এই রাস্তা আর সমুদ্রের ধারকে আলাদা করেছে আমি রেলিং এর উপর হেলান দিয়ে একটা সিগারেট ধরালাম দুটো গভীর টান দিয়েছি কি দিইনি अनुभव कर लगता वॉक दिए कोटर का दिल रसिकतार घूर देखी जा ताई। एक गाल हाँ ब्राइटन रईल्सर प्रातन सदस्य टैडी बस्टवेट यद्भुत आचरण आसले आड्डा मार आह्वान टैडी और रास्ता धरे हेटे चल ल ওর রসিকতার জবাবে আমি সবসময় একটা ভোঁতা অভিব্যক্তি উপহার দিতাম ট্যাডি তাতে একটুও মুশে পড়ত না বরং দ্বিগুণ উৎসাহে আমার হাত নিজের হাতে নিয়ে চুটকি বলে যেত জানতো আছাড় খাওয়া মানুষকে উদ্ধার করতে নিজে আছাড় কে সোজা নর্দমায় সেদিনও এর ব্যতিক্রম হল না ট্যাডি অনর্গল কথা বলছে আর হাসছে রাস্তায় পরিচিত পথচারী দেখলে ওই কথা বলতে বলতেই মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাচ্ছে সেদিন কথার মূল বিষয়বস্তু ছিল। কোন মেহেকে কতটা সুন্দর দেখতে। দেখেছো কখনো? একবার চোখ তুলে দেখো রূপ দেখে ছিটকে যাবে শালট মার্ডেন দেখেছো। দেখো দেখো হ্যাঁ তা দেখেছি মানে সত্যি উনি খুবই রূপসী এইসব কথা বলতে বলতে আমরা রাস্তার একটা বাঁকের মুখে এসে পৌঁছলাম রাস্তাটা এখান থেকেই ঘুরে সমুদ্রের কোল ঘেঁষে আরেক দিকে চলে গিয়েছে আমরা ওই বাঁকের মুখে এসে দেখি ওপাশ থেকে শালট আসছে সঙ্গে তার মা সত্যি এমন একজন রূপসীকে দেখলে যে কেউই ঘাড় ঘুরিয়ে দেখবে ওনারা চার্চ থেকে ফিরছিলেন ট্যাডি দেখলাম আমায় সম্পূর্ণ ভুলে গিয়ে সোজা শার্লটের সামনে হাজির হলো তারপর নরম গলায় বলল হা এরকম একটা দিনে তোমার সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছে সূর্যের গেল শালট খিলখিলিয়ে হেসে উঠল দুজনের মধ্যে দেখলাম বেশ জমে উঠেছে শালট ট্যাডির বিশেষ বেশ উপভোগ করছে আমার দিকে তাকিয়ে আমার বন্ধু বলে উঠলো চলো এদের সঙ্গে একটু হাঁটাহাটি করা যাক বেঞ্চে বসে একটু জিরিয়ে নিয়ে মা মেয়ের মধ্যে মিল আছে প্রচুর দেখে মনে হলো সৌন্দর্য মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন শালট তারা দুজনেই ব্রাইটনের বাসিন্দা ছোট্ট অথচ বেশ থাকতেন। কাড়া বাড়িতে তাঁরা থাকতেনা দেওয়ালো বিসে ঠাসা বই শ্রীমতী মার্ডেন প্রায়শই বলতেন এসব জিনিসগুলোর সঙ্গে আমার নারীর টান এগুলোর সাথে কত যে স্মৃতি জড়িয়ে আছে তাঁর তার নেই স্বামীর শরীর শেষের দিকে ভেঙে এসেছিল হাওয়া বদল করতে তিনি সব পরিবারে ব্রাইটেন আসেন জীবনের শেষের কয়েকটা দিন এখানে এই বাড়িতেই কেটেছিল তার তিনি ইহজগত ত্যাগ করলেও শ্রীমতী মার্ডিন বিশ্বাস করতেন তার প্রয়াত স্বামীর শুভেচ্ছা এবং দয়া করুণা মিশ্রিত শুভ ছায়া এই বাড়িতে বিরাজ করে আমার মনে হতো শ্রীমতী মার্ডন সব সময় বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসতেন তার বন্ধু বান্ধবদের সংখ্যাও নেহাত কম ছিল না বিভিন্ন সম্পর্কের ছায়ায় থাকতে ভালোবাসতেন তিনি তাঁর আতিথেয়তারও যে তুলনা হয় না সেটা প্রথমবার তার বাড়ি গিয়েই আমরা টের পেয়েছিলাম আমি জানতাম মায়ের সৌন্দর্য নিয়ে শালটের বেশ সুপ্ত গর্ব ছিল তবে দুজনের সম্পর্কটাকে আমি মুক্ত কণ্ঠে সহজ সরল বলতে পারতাম না ইট ওয়াজ ব্যাড ইট ওয়াজ ইন্টারেস্টিং শালটের মা নিজেই বলতেন তার মেয়ের মধ্যে ভীষণ অদ্ভুত অনির্বচনীয় ধাঁচ রয়েছে বেলার সঙ্গে সঙ্গে বাড়ছিল রাস্তায় লোকের সংখ্যা শালট আর ক্যাপ্টেন বস্টবে এক চক্কর মেরে ফিরে এলেন আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ট্যাডি বস্টুইক তার সঙ্গিনীর সান্নিধ্য তখনই ত্যাগ করতে রাজি নন উনি আড়মোড়া ভেঙে বললেন এরকম একটা ঝলমলে দিনে এখনই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কি বলেন শালট আরেক একচকর হবে নাকি মায়ের দিকে শালটের একটা অনুমতিসূচক দৃষ্টির জবাবে শ্রীমতী মার্ডন যা খুশি করগে যাও গোছের একটা ভাব করলেন टेडी बस्ट बेको समय नष्ट शिले जाती मार्टिन के बोल शाल रकम सकम देखे अने एक दुरबल बोध करबें कथाय खुशी हवार बदले শ্রীমতি আপনি কি করে বলছেন কারণ আমি নিজে একজন খারাপ মেয়ে ছিলাম আর আপনি শাস্তি পেয়েছেন সারা জীবন সেই শাস্তির ভার বহন করছি एकदम चोखे चोख रेखे कथागुलो श्रीमती मार्डन देखल तर मुखर भाव बदले गए हासिर रेश नहीं मुख चोख टकटके लाल हो गये उन्नी जान कथागुलो हाँपिए उठे उठे दाड़िए जोरेश् बसे पड़ल इतिमदे देखल शार्लेट और टैडी पैचानो रास्ता पेरिए एदी केस দূর থেকেই বুঝতে পেরেছিলেন যে তার মায়ের অবস্থা খুব একটা নয় জোর আমাদের সামনে এসে দাঁড়ালেন তিনি কি তোমার? আমি দেখলাম মায়ের হাতটা ধরে আছে ভালোবাসার স্নেহময় স্পর্শ কিন্তু তার প্রত্যুত্তরে দেখলাম শ্রীমতী মার্ডেন তার মেয়ের হাতটা ভয়ানক শক্ত করে ধরে আছেন ঙুলের সেই শক্ত বন্ধনের মধ্যে কাঠিন্যের ছাপ স্পষ্ট আমার পাশে দাঁড়িয়ে ঘর ঘরে গলায় জিজ্ঞেস করলেন ব্যাপার কি হল এবার আরেকটা চমক লাগার পালা শাল হঠাৎ রুঢ় গলায় বলে উঠল ক্যাপ্টেন বস্ত্র ওখানে দাঁড়িয়ে ফিসপিস কথা নাই বললেন অনেক হয়েছে এবার আসুন দয়া করে এই কথা শোনার পর আর থাকা যায় না मायर शारिक अवस्था तो मेर क्यों तुम चाय चोर इशाराय बोलते स्वयं श्रीमती मार प्रबल भाव ने क्या सोचा चलो ओने खावा सारे कथा ही हाथ धरे टन दिलें से एक अद्भुत टान कि भय किगर मिशेलना की, की, ना की बोलते भीडेर देखे विचलित पड़े बुझलना बरता गर्ब्य खे जख बाड़ी फिर टैडी देखा खानिक आगे रूढ़ व्यवहार बेमालूम भूले ग পরম পরিতৃপ্তি সহকারে ট্যাডি বলল হা মেয়ের স্বভাব একেবারে সোনায় বাঁধানো এরকম অতিথি মানুষ বড় একটা দেখা যায় না মধ্যাহ্ন ভোজনের দিনই শ্রীমতী মার্ডেন পরদিন চায়ের নেমন্তন্ন করেছিলেন কাঁটায় কাঁটায় বিকেল পাঁচটায় তাদের সদর দরজার কড়া নেড়ে দেখে মা মেয়ে কেউই বাড়িয়ে নেই এক বৃত্তের মুখে শুনলাম বড় এবং ছোট ম্যাডাম দুজনে গিয়েছেন একটা জরুরি কাজে আমাদের দুজনকে বেরিয়ে যেতে হলো আমরা কদিন থাকবো না ফিরে তোমার সাথে যোগাযোগ করব সপ্তাহের শেষের দিকে আমি শ্রীমতি মার্ডেনের থেকে একটা চিঠি পেলাম তাতে দেখলাম উনি লিখেছেন আমরা ফিরেছি তোমরা আমাদের বাড়ি এলে খুবই খুশি হব তা গেলাম সেদিন ফেরার পথে উনি আমায় দুটি কথা বললেন প্রথমটি যথারীতি পরদিন নৈশ ভোজের দ্বিতীয়টি শুনে আমি থ মেরে গেলাম উনি বললেন আমার মনে মাঝে মধ্যে কয়েকটা অনুভূতি কাজ করে সিক্স সেন্স বলছ আমি টের পাই তাতে নানা মানুষ থাকেন তাদের চোখগুলো ঠিকরে আসছে কিন্তু এমন অনুভূতির বেশিরভাগ ক্ষেত্রেই থাকো তুমি আমার বুকটা কেমন ছ্যাঁত করে উঠলো। পরদিন নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি শ্রীমতী মার্ডেন এলাহি বন্দোবস্ত করেছেন খাবারের প্রচুর পদ সঙ্গে পানীয় আমার ঠিক পাশের চেয়ারে বসেছিলেন শালট আজ তার রূপ ভালোভাবে অনুধাবন করতে পারলাম লাল গাউন পরিহিত শালটকে দেখে আমার মনে হল শিশিরে ভেজা একটি গোলাপ যিনি কথা বললে মনে হয় কোথাও বেহালা বাড়ছে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি মাথা নেড়ে চা খাবার সম্মতি জানালেন আমি ট্রে থেকে এক পেয়ালা চা নিয়ে ওনার দিকে এগোলাম উনি হাত বাড়ালেন আর পর। তার পর যেন কিছু একটা ঘটে গেল দেখলাম শ্রীমতি মার্ডেনের হাত দুটো কেউ যেন একটা অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছে ওনাকে উনি প্রাণপণ চেষ্টা করছেন সেখান থেকে বেরোতে কিন্তু পারছেন না উনি আঙুল দিয়ে চায়ের পেয়ালাটা আঁকড়ে ধরার চেষ্টা করলেন কিন্তু পারলেন না সেটা শ্বেত পাথরের মেঝেতে আছড়ে ভেঙে চুরমার হয়ে গেল এরা যদি দুর্ঘটনা হতো তাহলে শ্রীমতি মার্ডেন নিজের পোশাকটা বাঁচানোর চেষ্টা করতেন স্বাভাবিক হিসেবে তাই বলে কিন্তু আমি দেখলাম উনি সেরকমই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন আর পেয়ালা থেকে ছলকে পড়া চা তার পোশাকের অনেকটাই ভিজিয়ে দিল टुकड़ो गो एक सर जा ना काटे से चोख पड़ल शाल से घर एक पशे दाड़िए मुखे हसीि क्यूचो उद्वेग स्पष्ट से जान निजे मा के नीर प्रश्न कर तुम्हें कि कर আমি শ্রীমতী মার্ডেনের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেলাম তার মুখ আবার টকটকে লাল হয়ে গিয়েছে উনি কাঁপছেন কাঁপুনিটা কমলে উনি আমার দিকে তাকিয়ে অস্বাভাবিক রকমের শান্ত গলায় বললেন হাতটাকে স্ট্যাডি না রাখলে হবে আমি তার মুখের লাল রং আর কাঁপুনি দেখে এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কিছু পরিষ্কার করে বলতে না পেরে আমতা আমতা স্বরে বললাম मानी हाते तो किसुविधे देख लीम मार्डनारिगे तीक्षण दृष्टि तक तीक्षण दृष्टि जान आदेश करोम स्वीकार कर इतिम्य ताे भांगा टुकड़ो गो तुले गल दिखे तक श्रीमती मार्डन तेरे फुड़े उठे चायर छिटे लगा पोशाक दिखा भ्रुक्षेप ना कर द्रुत पाए घरे चले गो खानिकन कैकट मामुली कथा शेषमेश फिर एलम ओखान পরদিন সকালে কিংস রোডে পাইচারি করছি এমন সময় শালেটের সাথে সাক্ষাৎ হল কি ব্যাপারে আমরা কথা বলতে বলতে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে গেলাম আমার শালেটের সাথে কথা বলতে ভালো লাগছিল বাড়ির দরজায় পৌঁছে জিজ্ঞেস করলাম আজও চা খাওয়াবেন নাকি একটু ज्जप शालटर कथाय रुक्षतार लेम्रा परिष्कार सोजा सपाप गलाते कथागुलेंकड़े आसते ग एक बाड़ दिखे तकाल देखल दृश्यता बाड़ ड्रईंग रूमर एक अंश थे श्रीमती मार्डन एक भावे तकिए देखे हासिल ना हाथ तुले अभिवादन जाना शुदू एक भावे तकिए रही हमार गशिर उठल তিনি যেন আমার অন্তর দেখতে পাচ্ছেন আমি মুখ ঘুরিয়ে আবার তাকালাম দেখলাম উনি ওখানেই দাঁড়িয়ে এক চুলো নড়েননি কিন্তু মেয়ের চোখে পড়ার আগেই মিলিয়ে গেলেন তিনি শালেটের সেই নিষেধের পর আমি ওপাশে গেলাম না কদিন তারপর আনুষঙ্গিক কাজে চাপ বাড়লো বেশ কয়েকদিন কোনো খোঁজ খবর রাখলাম না একটা কাজে লন্ডন গেলাম সেখানে আমার কাছে একটা জরুরি বার্তা এল সাসেক্সের কাছে ট্র্যান্টন নামক এক শান্ত জায়গা থেকে এল এই জরুরি তলব সেখানকার এক দম্পতির সাথে আমার পরিচয় হয়েছিল তাঁদের পত্রাঘাতে সাসেক্স মুখ হলাম আমি কে জানি কি কাজ রয়েছে কিসের জন্য বলুন তো ওই যে সেদিন তোমার উপর গরম চা ফেলে দিলাম সেই কথা ধরে বসে আছেন আমি ওসব ভুলে গিয়েছি প্লিজ এসব আর কি করে আমি সেদিন করেছিলাম কথাটায় কেমন একটা হাতছানি ছিল তার সাথে আরও কয়েকটা কথা বলার পর বুঝলাম অতি প্রাকৃতিক গন্ধটা প্রবল ভাবে আসছে তিনি কি আমায় এই সব বিষয়ে দীক্ষা দিতে চাইছেন অদ্ভুত তিনি আমায় একদিন বলেছিলেন যে তার মধ্যে অনেক ইনটিউশন কাজ করে আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তার যেন মনে হয়েছে যে আমার এই জাতীয় ব্যাপারগুলো জানা প্রয়োজন আমি শুধু বললাম যে এসব যত কম জানি ততই মঙ্গল আমার একটু ভয় ভয় লাগে একটু বাড়িয়েই বললাম যাতে এসব নিয়ে কথা আর বেশি না হয় ड़ीते महिला छिल्तु रूपे गुणे लवण्य क्यों ही शालटर धारे पासना जेको मानुष्ति आकृष्ट बोध करते देखल बंधु टेडी बस्टवेक हाजिर होने से तृत्य दिन मेठो रस्ता धरे हाँटल চারপাশে খোলা সবুজ প্রান্তর মৃদুমন্দ হাওয়া বইছে দূর থেকে গির্জার ঘন্টা শোনা যাচ্ছে চারপাশে ধূসর রং হয়তো বৃষ্টি হবে শারলেট আমার চেয়ে খানিকটা আগে হাঁটছিলেন এই ধূসর আবহাওয়ায় তার চৌলুস যেন আরো বেড়ে গিয়েছে হঠাৎ একটা ইচ্ছে আমার মধ্যে পাক খেয়ে উঠল আমার শারলেটকে বলতে ইচ্ছে করল যে তার মতো সুন্দরী আমি কাউকে দেখিনি কখনো তার সাথে কাটানো মুহূর্তগুলোই আমার কাটানো সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে একটা রবিবার তাই আমরা অনেকে মিলে গির্জায় গেলাম সেদিন চারপাশে লোকে লোকারণ্য অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসল গির্জার ঘেরা আসনে কয়েকজন স্থানীয় লোক বসেছিলেন আমাদের দেখে তারা সরে বসলেন আমি ভিড় ঠেলে এগিয়েটের জন্য একটা জায়গা খুঁজে বের করলাম তার পাশেই নিজের জন্য আর একটা জায়গা তার মা এবং আমাদের অন্যান্য বন্ধুরা বসলেন সামান্য দূরে শালেটের বসার পরেও একটা জায়গা খালি ছিল অর্ধেক সার্ভিস পর্যন্ত সেটা খালি ছিল গির্জায় পাদ্রির কথা শুনছিলাম আমরা তার কথার ফাঁকে মাথা ঘোরাতেই দেখলাম সেই ফাঁকা জায়গাটায় একটা লোক এসে বসেছে খেয়াল করিনি লোকটা অনেকক্ষণ আগেই এসে বসেছে কারণ তার মাথার টুপিটি সযত্নে পাশে রাখা একটু ফ্যাকাশে গোছের চেহারা দেখে মনে হয় ভদ্র পরিবারের সদস্য আলো পোশাক পরিহিত হাতে একটা ছড়ি আর সেই ছড়ির মাথাটা শক্ত মুঠোয় ধরে এক সোজা রয়েছে লোকটা আমি একটু অবাকি হলাম এই লোকটা এরকম হুট করে এসে বসে পড়ল আর কিছু টের পেলাম না আর কিছু না হোক লোকটাকে এইখানে বসার জন্য হয়তো শ্রীমতী মার্ডেনের পাশ দিয়েই আসতে হয়েছে কিন্তু একে জায়গা দেওয়ার জন্য তাকেও তো সরতে হতো ব্যাপার কি আমি দেখলাম লোকটার সামনে কোনো প্রেয় নেই আমি নিজের প্রে হাত বাড়িয়ে তার সামনে রেখে দিলাম হয়তো আনতে ভুলে গিয়েছেন কিন্তু এতে ফল হল উল্টো প্রে বুকটা তার সামনে রাখা মাত্র লোকটা শটান উঠে দাঁড়ালো আর যেরকম নিঃশব্দে ঢুকেছিল ঠিক তেমনই নিঃশব্দে বেরিয়ে গেল ই কেমন লোক দেরি করে ঢুকলো। বেরিয়ে মন দিয়ে কি আদৌ প্রার্থনা করল লোকটা মনে হয় না ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ তার আকস্মিক প্রস্থানে একটুও ভাবিত হয়নি শুধু একজন ছাড়া শ্রীমতী মার্ডন তিনি দেখলাম সোজা হয়ে দাঁড়িয়েছেন चोख जोड़ा लोकटे गुसरण कर लिधे आसने बस पड़ल भद्रमहार ऊपर बस प्रभाव पड़े मन हलो सवार दृष्टि आकर्षण करते चान ना उन्नी स्वाभाविक आने हाँ मिनट पांच केटे ग ভদ্রমহিলা কেমন আছেন জানতে আমি তার উদ্দেশ্যে ফিসফিস করে বললাম দয়া করে প্রে এদিকে দেবেন উনি দেখলাম সেই কাঁপতে কাঁপতে আমার দিকে বইটা এগিয়ে দিয়ে ধরা গলায় বললেন এখানে রেখেছিলেই বা কেন আমি পালটা বলতে যাচ্ছিলাম সেটা করাটাই সভ্যতা পারলাম না কারণ শ্রীমতী মার্ডেন তখন প্রায় হাঁটু গেড়ে বসে পড়েছেন চাপ নিতে পারছেন না যাই হোক তিনি আবার নিজেকে সামলে নিয়ে আসন গ্রহণ করলেন সানডে মাস শেষ হওয়ার পর শ্রীমতী মার্ডেন দেখলাম তার সঙ্গী সাথীদের সাথে বেরিয়ে গেলেন না তিনি আস্তে আস্তে হেঁটে আমাদের দিকে এলেন মনে হলো তিনি নিজের কন্যাকে কিছু বলতে চান কিন্তু না ভুল ভেবেছিলাম তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে চাপা গলায় প্রশ্ন করলেন তুমি দেখলে ওকে কাকে যিনি এখানে বসেছিলেন হ্যাঁ হ্যাঁ বিলক্ষণ দেখেছি মহিলা আমার কোটের আস্তিন ধরে সামান্য টান দিয়ে শারলেটে থেকে একটু দূরে সরিয়ে দিলেন যদিও তার কোনো প্রয়োজন ছিল না ততক্ষণে ট্যাডি তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটা দিয়েছে আমরাও পায়ে পায়ে গির্জা থেকে বেরিয়ে এলাম শ্রীমতি মার্ডেন আমার কোটের আস্তিন ছাড়লেও। তার সাবধান ছাড়লেন না না, না? তুমি কাউকে কিছু কিছু ব্যাপার কি বলবো না যে তুমি ওই লোকটাকে দেখেছো। কি বলছেন আপনি লোকটা চার্চে এলো সবার সামনে দিয়ে বেরিয়ে গেল এতে আমার বলা কবার কি আছে প্রত্যেকেই তো তাকে দেখেছে আমার এই কথাই দেখলাম শ্রীমতি মার্ডেন কিছুটা আনমনা পাবে না আমি কথার খেই ধরতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইলাম সেটা বুঝতে পেরেই তিনি আমার দিকে একটা সংশয় আর আফসোস মেশানো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন শুধু তুমি হ্যাঁ তুমি এই পৃথিবীতে একমাত্র তুমি দেখবে সে কি কথা আমার সঙ্গে সঙ্গে আপনিও তো তাকে দেখলেন তাহলে শুধু আমি কি করে হলাম দেখেছি আমায় তো দেখতেই হবে সেটাই তো আমার অভিশাপ আমাদের থেকে তার সঙ্গী সাথীরা খানিকটা এগিয়ে গিয়েছিলেন এই কথাগুলো বলেই শ্রীমতী মার্ডন দ্রুত পায় তাদের দিকে এগিয়ে গেলেন আমি তাদের সাথে তখনই বাড়ি ফিরলাম না শহরের আশেপাশে ঘুরলাম খানিক একটা সরাইখানায় ঢুকে পেট ভরে খাওয়া দাওয়া করলাম মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা করছে কে এই লোকটা আর আমি বা তাকে কি করে দেখলাম শ্রীমতী মার্ডেনও তাকে দেখতে পেয়েছেন সুতরাং লোকটা শুধুমাত্র আমার চর্মচক্ষে ধরা দেয়নি শ্রীমতী মার্ডেন বলছেন এটা তাঁর অভিশাপ কিন্তু আমি যে কারোর ক্ষতি করিনি এই অভিশাপের ভার আমার উপর কেন এসে পড়ল পাক থাকা প্রশ্নগুলোর কোনো জবাব পেলাম না। হিসেবে মনের মধ্যে বারবার উঁকি মেরে যেতে লাগল ওই লোকটার ছবি বাড়ি ফিরে স্থির হতে পারলাম না একটা সিগারেট নিয়ে খোলা উঠোনের সামনে দাঁড়ালাম কয়েকটা টান দিলে যদি মাথাটা খোলে সবে মাত্র দুটো টান দিয়েছি একটা খট খট শব্দে মুখ তুলে দেখি মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন শালটের মা সেই ব্রাইটেনের দিনটার মতই যেদিন আমায় শালট বাড়ি ঢুকতে নিষেধ করেছিল সেই এক দৃশ্য তফাৎ বলতে সেদিন তিনি উধাও হয়ে গিয়েছিলেন এখানে বরং শ্রীমতী মার্ডেন টোকা মেরে আমার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তারপর হাতছানি দিয়ে আমায় ঘরের ভেতরে ডাকলেন আমি সিগারেট ফেলে সেই দিকেই এগোলাম ঘরটার গড়ন কেমন বেখাপ্পা গোছের একতলায় অনেকগুলো ঘরের মধ্যে এটি একটি প্রাচ্যের নানা রকম জিনিসে ঠাসা ঘরটা বাঁশের তৈরি সোফা লম্বা ক্যাটক্যাটে রঙের লণ্ঠন যার অদ্ভুত আকার বড় একটা চোখে পড়ে না আর ছিল একটা দেরাজ ভর্তি মূর্তি সেগুলোরও কেমন ছিঁড়িছাঁদ নেই ঘরে তখন শুধু আমি আর উনি ঘরে একটা চাপা উৎকণ্ঠা বিরাজ করছে আমায় দেখে কোনো রাগঢাক না করি, করেই মহিলা প্রশ্ন দাগলেন হঠাৎ না আমার আচরণে আপনি তোমরা তো চার্চে একসাথে গেলে কারণ তুমি ওকে দেখেছ কা তুমি যেন বুঝতে পারছ না আমি কার কথা বলছি আপনি কি চার্চের ওই লোকটার কথা বলছেন যে এসে আমাদের কাছে বসেছিল তাকে দেখার পর থেকেই তো আমি দেখছি আপনি কেমন যেন অদ্ভুত আচরণ করছেন তুমি তাকে দেখতে তোমার কি মুশকিল দেখবো না কেন আমি তো আর অন্ধ নই তুমি হতে পারতে বাকিটা তো তাই আমি জানতাম তুমি দেখা পাবে প্রেমে পড়লেই দেখা পাবে কারের হলেই তিনি আপনি যদি বলেন এই লোকটিকে তাহলে সত্যি খুব ভালো হয় বলতে পারি বলতে পারি কিন্তু তার আগে তোমায় বলতে হবে চার্চে যাওয়ার সময় তুমি আমার মেয়েকে আমি সত্যি চার্চে যাওয়ার সময় আপনার মেয়েকে কিচ্ছু বলিনি এই ব্যাপারে আপনি আমায় বিশ্বাস করতে পারেন সৎ করা শতাংশ তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি ওকে ভালোবাসো না কখন নই না আচ্ছা এই লোকটা কে হোমরা চোমরা কেউ ভেবে দেখো তুমি কি শার্লটকে আজ কিছু বলতে চেয়েছিলে বা কিছু বলার খুব কাছাকাছি এসেছিলে হ্যাঁ আজ বলতে খুব ইচ্ছে করছিল ঠোঁটের আগায় এসে গিয়েছিল কিন্তু আমি নিজেকে সংবরণ করি তাই যথেষ্ট মুখ ফুটে বলার প্রয়োজন হয় না মনের আবেগটাই সেটাও বিলক্ষণ টের পায় এই ছায়া চরিত্রটি সম্পর্কে আমার বিরক্তি ক্রমশ বাড়ছিল কে রে বাবা এই লোকটা একে নিয়ে এত লুকো ছাপার কি আছে বুঝতে পারছিলাম আমার ধৈর্যের ভাড়ারে এবার টান পড়ছে আর সেই সঙ্গে কোথাও না কোথাও একটা অজানা ভয় সংকেত দিচ্ছে আমি অতি কষ্টে নিজেকে স্থির রেখে প্রশ্ন করলাম দোহাই আপনার দয়া করে বলবেন এই লোকটি কে শ্রীমতী মার্ডেন শূন্যে একবার হাত ঘোরালেন যেন দ্বিধার কালো মেঘ নিজে দুহাতে সরালেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন আমি জানলা দিয়ে দেখলাম এদিকে আসছে ও ঘরে ঢোকার আগেই শ্রীমতি মানামাই বললেন এই লোকটার দিকে তাকাবে না হ্যাঁ কখনো না কাছের সারশীতে টক টক শব্দে ঘাড় ঘুরিয়ে দেখি শালেট ওরা মানে এ খালি একা শালেট একগাল হেসে ইশারা করলো দরজাটা খুলে দিতে আমি দরজার পাল্লা টেনে ধরতেই দামাল মতোই ঘরে একশ্ম কি ব্যাপার তোমরা দুজনে এখানে বসে কি প্ল্যান করছো আমি মিসেস মার্ডিনের কাছ থেকে আপনার হাত চাইছিলাম বুঝতেই পারছেন কেন তাই নাকি এবার তিনি এদিকে ঘুরে শালটকে আচমকা জড়িয়ে ধরলেন তারপর নিষ্কম্প গলায় বললেন শালট তুমি গিয়ে ভালোবাসো সেটা ওর সামনে কি করে বলবো মা এই কথাটা বলা একটু কঠিন নয় কি ঠাট্টার ছলে বললেও আমার মনে হল ওর আমায় খুব একটা পছন্দ নয় ও ঘরে আসার পর থেকেই দরজাটা খোলা ছিল এবার সেই দরজা দিয়েই প্রবেশ করলেন আর একজন এই লোকটাকে তো আমি চিনি কয়েক ঘন্টা আগেই এর সাথে তো গির্জায় দেখা হয়েছিল এবার সেই লোকটা দরজা দিয়ে প্রবেশ করেছে আগে যেরকম ঢোকার পর টের পেলাম যে কেন বলেছিলেন ওরা আসছে এইবার লোকটাকে ভালোভাবে নিরীক্ষণ করলাম ওর চোখের চাউনি অদ্ভুত ওর মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে যেন এক দিগবিজয়ী রাজা ঘরে প্রবেশ করেছেন লোকটা আমার দিকে পরিষ্কার তাকিয়ে রইল এক্ষুনি নত জানু হয়ে শালেটের হাত চুম্বন করে তাকে প্রেম নিবেদন করি আচ্ছা ব্যাপার লোকটার চোখ আমার থেকে সরে শ্রীমতী মার্ডিনের উপর পড়লো কিন্তু উনি দেখলাম সেই দৃষ্টি অগ্রাহ্য করে অন্যদিকে চেয়ে রয়েছেন এই লোকটাকে কি শুধু আমি আর এই মহিলাই দেখতে পাই লোকটার ব্যাপারে কিছুই জানি না শুধু জানি ও নাম ওর্ম আর যতটুকু দেখতে পাচ্ছি লোকটার গাল দুটো মসৃণ খুব হিসেব করে দাড়ি কামিয়েছে মুখটা সামান্য ফ্যাকাসে হলেও পরিপাটি বেশভূষায় রুচির ছাপ স্পষ্ট যেন পুরনো একটা পোর্ট্রেট হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে সেই নীলচে চোখ কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমার দম আটকে এলো প্রায় লোকটা কিছু বলবে কি ওর ঠোঁট দুটো হালকা ফাঁক হল কি কিন্তু না শব্দ এত নীরব হয় না আর সব কিছুই ঘটলো কিছু সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা প্রবাহে ছেদ পড়ল শালটের দিকে ব্যাপারটা কি বলতো এই দেখছি ঘরের মধ্যে ফিসফিস করছ। আবার দেখছি দুজন কেমন ভাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। ভুত দেখছ নাকি পাশের আয়নার দিকে চোখ পড়তে দেখলাম আমার মুখ টকটকে লাল হয়ে গিয়েছে আগের দিনের শ্রীমতী মার্টনের মতোই। এডমান্ড ওর মধ্যে তেমন কোনো দেখতে পেলাম না শ্রীমতী মার্টন ওই কয়েক সেকেন্ড ব্যাপী চমক কাটিয়ে কথা বললেন তার গলায় কর্তৃত্ব থাকলেও স্বরের কম্পনটা আমার কান এড়াল না ওসব বাজে কথাবার্তা থাক এখন বাকিদের গিয়ে বলে দাও চতুর্থ ব্যক্তির জন্য কিন্তু সে যে আগের চেয়ে আরো নীরব শালেট দরজা দিকে আরো কয়েক পা এগিয়ে গেল আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুই বলতে পারলাম না বেরোনোর আগে আমার দিকে তাকিয়ে শ্লেষপূর্ণ গলায় সে বলে উঠল আপনার নিজের ওপরেই কোনো নিয়ন্ত্রণ নেই আমার হাত চাইছেন বা কি করে আমার তখন মাথাটা দপ করে উঠল এরকম আচরণ আমি কেন বরদাস্ত করব। ঘাড় ঘুরিয়ে দেখি স্যার এডভার্ড ওর্ম ঘরের বাইরে ঘরের জানলার বাইরে তাকে দেখা যাচ্ছে উনি কি তবে জানলা দিয়ে বেরিয়ে গেলেন মনটা অজানা আশঙ্কায় দুলে উঠল আমি আর শ্রীমতী মার্ডেন পরস্পরের দিকে তাকিয়ে রইলাম খানিক দুয়ে দুয়ে চার করতে পারছি এবার শার্লেট এই লোকটাকে দেখেই নেই না ঘরে না গির্জায় দেখেনি ওকে কয়েকজনই শুধু দেখতে পায় পাঁচরার দেয়ালে আমার হৃদপিণ্ড জোরে জোরে আঘাত করতে শুরু করল আমার মনে হলো এই শব্দ আবার শ্রীমতী মার্ডেনের কানে না পৌঁছয় পৌঁছল কিনা জানি না তবে তিনি হঠাৎ ফুঁপিয়ে উঠলেন আমার জীবন আমার জীবন কেমন এবার তুমি তোহাই আপনাকে আপনি কিভাবে ক্ষতি করেছিলেন এই লোকটির প্লিজ বলুন খুব ভয়ঙ্কর ক্ষতি করেছিলাম বলছেন তার বয়স মোটেও বেশি নয় অথচ আপনি বলছেন যে বহু বছর আগে তার ক্ষতি করেছেন এ যে সম্ভব নয় কখনই সম্ভব নয় মিসেস মার্ডেন অল্প বয়সী ওকে অল্প বয়সী তোমার আমার দিকে এগিয়ে এলেন বললেন তুমি কিছুই বুঝতে পারছ না তুমি কিছুই টের পাচ্ছ না অদ্ভুত লাগছে এই ভেবে যে এতে টের পাওয়ার কি আছে শ্রীমতী মার্টিনের কথায় যে অশনী সংকেতগুলোকে আমি জোর করে চাপা দেওয়ার চেষ্টা করছিলাম সেগুলোই তেড়ে ফুঁড়ে বেরিয়ে এলো শ্রীমতি মার্টেন বললেন যাকে দেখলে সে মৃত সে জীবন্ত মানুষ নয় এখানে ঘুরে ফিরে বেড়ালেও সে জগতের কেউ নয় মৃত ভাবলেই রোমাঞ্চ হচ্ছে এই প্রথম ভুতুড়ে বাড়িতে আমি নিঃশ্বাস নিচ্ছি এর সঙ্গে এই বাড়ির কোন সংযোগ নেই তাহলে কি আপনি এই আত্মার সংযোগ সূত্র হলে খুশি হতাম শুধু বসলেন না তিনি যেন মিশে গেলেন অশ্রু সজল কণ্ঠে বললেন সংযোগ আর কেউ নয় আমার মেয়ে बुक ढिपीप करके सम्बल कर बुक बांधी दृढ़ गलायल এরকম কাণ্ড বড় একটা দেখা যায় না জড়িয়ে গিয়ে খুব একটা খারাপ লাগছে না খারাপ লাগুক বা ভালো এর থেকে বেরোতে পারবে না আমি তো না, এরকম ব্যাপার থেকে চাইবে বলুন? খুব ভালো কথা এবার তুমি এসো কিন্তু আমি এই বিষয়ে সেভাবে কিছুই জানি না আমায় বলুন সে হয় হবে বলছি তো আমি না। ঠিক আছে নাই বা পেলেন দিন চেষ্টা করছিলেন এবার আমরা একজোট হয়ে এই ঘটনার তল পাওয়ার চেষ্টা করব কি ভদ্র মহিলা আমার কথায় আশ্বস্ত হলেন কিনা বলতে পারবো না তবে সোফা ছেড়ে উঠে চোখের জল মুছে বললেন তুমি সঙ্গে থাকলে বোঝার কাজটা হয়তো ভালো হবে এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে কুচ পরোয়া নেই একসাথে থাকলে বোঝাটা দুজনের পক্ষেই সহজতর হবে আর তার জন্য তোমার নিজের ওপর হ্রাসটা আলগা করলে চলবে না হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে আশা করি নিজেকে আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারবো। দিকে বললেন। হবে। এখন যাও। তোমার জন্য অপেক্ষা করে রয়েছে আমি একটু পরে আসছি এই কয়েকটা কথার মধ্যেই তার গলায় অনেকগুলো সুর এক হয়ে একটা অদ্ভুত স্বরের জন্ম দিল সেই স্বর আমি কোনো দিন ভুলব না আমি আবার বাড়ির ছাদে চলে এলাম প্রথমটা একটু ভয় লাগছিল কিন্তু এখন সেই দুরুদুরু বক্ষের দাপাদাপি থেমেছে বুঝতে পারছি এই সৃষ্টি ছাড়া নাটকে আমার একটা ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা ওই সাক্ষাতের আশাতেই चारपाशे द्रुत पाए चक्कर मारल तक देखा हलना कने पड़ल श्रीमती मार्डनर कथाटा देखा लोकटारा चाहब ना ट्रैंटने शेष दुपुर और विलटा दिब्य काटल ইংল্যান্ডের গ্রামাঞ্চলে সূর্যাস্ত একটা দেখার জিনিস সে অনেকক্ষণ ধরে ঘুঁটি সাজায় তারপর জব করে নেমে পড়ে বাড়ির সকলে মিলে আমরা আশেপাশে ঘুরছিলাম এই বাড়ির মহিলারা প্রত্যেকেই বেশ হুল্লোড়ে সময়টা ভালোই কাটলো। এখানে পাঁচটা বাজতে না বাজতে অন্ধকার নেমে আসে আর তার সঙ্গে বেজায় ঠান্ডা তখন ফায়ার সামনে গুটি সামনে মেরে বসা ছাড়া কোনো উপায় থাকে না আমরাও তাই করলাম হাতে হাতে ঘুরছিলাম এই আড্ডায় আসেননি জিজ্ঞেস করায় শালেট বললেন আসলে মা ক্লান্ত তাই বিশ্রাম নিচ্ছেন আমি বসে বসে ভাবছিলাম আমার সামনে একটা দরজা খুলে গিয়েছে দরজার ওপাশে রয়েছে একটা অপার্থিব জগত। যেখান থেকে ভেসে আসছে একের পর এক কম্পন একটা দুরন্ত ফোয়ারার মতোই ভূত হয়তো অনেকে দেখেছেন কিন্তু এই যে নিশ্চিত ধারণা যে আমি শুধু তাকে দেখিনি তাকে আবার দেখতে পাব এটাই সম্পূর্ণ আলাদা जान खेते जावा घूम के मतई खूब साधारण एक घटना अर्जन करार्वस लागे श्रीमती मार्ड नाम जो एक् जीवन कथा टे पे सत्य तो, तो बहुबी के देखे आसचन बेपारूब एक सुखकर नए তাই তার উপর এর প্রভাব পড়েছিল তার মানসিক বা শারীরিক গঠন হয়তো অতটাও নয়। নয়ার সামনে চলা আড্ডা আস্তে আস্তে স্তিমিত হয়ে এলো সবাই একে একে নিজের ঘরের দিকে পা বাড়ালেন শালট ওঠার তাল করছিলেন আশেপাশে কেউ নেই আমি এগিয়ে গেলাম তার দিকে দেখে মনে হলো তার মস্তিষ্কে কিছু একটা চলছে আমায় দেখে বললেন আজ আসি শরীর মা বহুদিন এত সুস্থ বোধ করেননি বিশ্বাস করুন উনি দুপুরের দিব্যি ঘুমিয়েছেন লম্বা টানা ঘুম আমার প্রবোধ পরেও দেখলাম শালটের চোখে উদ্বেগের চিহ্ন অনেকগুলো প্রশ্ন সেখানে ভিড় করে আছে আমি মনে মনে তৈরি হলাম সেগুলোর পরিষ্কার জবাব দেওয়ার জন্য একটু হালকা মেজাজেই বললাম ওনাকে জিজ্ঞেস করি দেখবেন আমার কথা বিশ্বাস না হলে আপনি সত্যিই আমাদের প্রচুর উপকার করেছেন কি যে বলেন বসুন না একটু গল্প গুজব করা যাক মিনিট পনেরো সময় আছে নিশ্চয়ই আপনার কাছে তাছাড়া আপনার মা তো আমাকে আপনার হাত দিয়েই দিয়েছেন একটু কথা তো বলতেই পারি আর আপনার মা কি আমাকে আপনার হাত দিয়ে দিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু আমি সেটা চাই না আসলে এই দুই দুই চার হাত আমাদের নিজেদের আমাদের মায়ের নয় শালেটের রসবোধ প্রখর ওকে হাসতে দেখে আমিও একটু আশ্বস্ত হলাম বললাম আরে না। বসুন সালেট কি একটা ভাবল একটু এদিক ওদিক তাকালো তারপর চেয়ার টেনে বসল গোটা হল ঘর তখন ফাঁকা দেয়াল ঘড়িটা শব্দ আসছে আমি আরেকটা চেয়ার টেনে বসলাম ওর কাছেই ফায়ার প্লেসে আগুনের মৃদু খচখচ শব্দ আমায় বলে দিল হল ঘরে আর একজনের আগমন হয়েছে আমরা একা নই আমি ফায়ার দিকে মুখ ঘোরাতেই দেখি এডমান্ড ওর উনি এসে গিয়েছেন এসে গিয়েছেন সেই ভাবলে সীন মুখ সেই কঠিন দৃষ্টি সেই একভাবে তাকিয়ে থাকা ঠিক আগে যেমন দেখেছিলাম এতটাই এক যে সে জীবন্ত হলে তাকে আমি অভিবাদন জানাতাম আমার হঠাৎ সম্বিত ফিরে এলো শালেট কি আমায় জিজ্ঞেস করবে কি ব্যাপার কিভাবে ওকে বলবো যে আমায় দর্শন দিয়ে যাচ্ছে একটা মৃত মানুষ কিভাবে বলবো যে একটা ভৌতিক অবস্থার মধ্যেই আমি বাস করছি তবে এইটা যদি শালেটকে ভালোবাসার মূল্য হয় তবে সেই মূল্য দিতে আমি রাজি আছি আমি ওই মুহূর্তে ঠিক করলাম শালেটকে সব কথা খুলে বলবো বলবো এক্ষুনি এডমন্ড ওর্ম যদি বাদ সাধতে চান সাদবেন আমি শালেটের দিকে তাকিয়ে নিচু গলায় বললাম আপনাকে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলুন অবশ্যই আমি একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম স্যার এডমান্ড ওর্ম হঠাৎ উল্টো দিকে অর্থাৎ আগুনের দিকে মুখ করে আর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে এটাই কি সংকেত মন খুলে কথা বলার সে জানি না তবে এটুকু জানি যে আমায় শালেটকে বাঁচাতেই হবে তাতে যা হওয়ার হবে ভালোবাসা দিয়েই ওকে বাঁচাব আমি সেই নিচু গলায় সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম দেখুন আমার কথা বিশ্বাস না হতেই পারে আপনার কিন্তু বিষয়টা আপনার জানা খুব প্রয়োজন আমি ধীরে ধীরে সব কথা বললাম এই অশরীর উপস্থিতি ভালোবাসার কথা সব শুনে শালটের মুখের রং উড়ে গেল সে অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমি সেই সুযোগে তাকিয়ে দেখি স্যার এডমান্ড ওম বিদায় নিয়েছেন যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনই গিয়েছেন। আমি শালটকে বললাম দেখুন এখনই কিছু বলতে হবে না আমি শুধু এটুকু আপনাকে বলতে পারি যে এই বিষয়টার সঙ্গে আরো অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে শালট যেন কিছুটা বিরক্ত হয়ে বললেন আমি আপনাকে এই জবাব দেব না এখন তো নই পরেও না এই ব্যাপারটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আমাকে নৈশ ভোজে টেবিলে সবাই হাজির শ্রীমতী মার্ডন ও তার মেয়ে দুজনেই लम्बा टेबिल बसलम जाते शाल संग चोखाची ना माँ बसलम दिखे आशेपा मानुष्ठ कथा बार्ता बार कैकते चोख दृष्टि दिए बोझाते चाहमार देखा दिए सर एडमंडी आबा देखे এখানে বলা যাবে না একটু আলাদা জায়গায় গিয়ে কথা বললে খুব ভালো হয় শ্রীমতি মার্ডন ঠোঁটে আঙুল তুলে চাপা গলায় বললেন তিনি এডমন্ড কই আমি দ্রুত মাথা বিরক্ত হয়ে ওই চাপা গলাতেই বললেন আছে আমি ওনার দৃষ্টি অনুসরণ করে পাশের একটা ঘরে উঁকি মেরে দেখি শালট হাসতে হাসতে তিনজন লোকের সঙ্গে কথা বলছেন তিনজনই আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে जरे ग एकटू एगोट एडमंडम बहे ना कि शाल सरसिगे तक कथा एकटे देखते विदेह आत्मार दिखे तकिए कथा আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল শালট আমার ওর মায়ের ওপর ভারী রাগ হল উনি আমায় পাঠিয়ে দিলেন কিছু না বলে শালট এবার ভেবে না বসে যে আমি ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম আমি ফিরে এসে শ্রীমতী মার্ডনের পাশে বসলাম এই মুহূর্তে চারপাশে কেউই নেই সুতরাং কথা বলাই যায় একটু গরম গলায় বললাম হ্যাঁ দেখলাম উনি আবার এসেছেন সাড়ে ছিলেন কারণ এখন ওনার যাতায়াত আগমন প্রস্থান এখন তোমার ব্যাপার আমার নয় আপনি দিন পর এমন গভীর ঘুম এখন পরস্পরের ব্যাপারে অনেক কিছুই জানি বা জানতে পারি জানতে পারি স্যার এডমন্ডের জন্যই দেখো ব্যাপারটা আশীর্বাদ না অন্য কিছু সেটা নির্ভর করছে এপারে থাকা মানুষটার উপর পারে থাকা মানুষটা আপনার মেয়েকে ভালোবাসে ওই হাসির ছলেই বললাম যে শালটের প্রেমে পড়ে তাকেই কি তিনি দেখা দেন তাহলে তো অন্তত এক দজন মানুষ তাকে দেখতে পাবে সবার প্রেমে পড়া আর তোমার প্রেমে পড়া আলাদা ব্যাপার তোমার মতো প্রেমে নিশ্চয়ই সবাই পড়েনি দেখুন আমি খালি নিজের কথাই বলতে পারি শুনেছি আমি কি মানে আমার কোনো সুযোগ এটুকু বলতে পারি আমি তোমার জন্য প্রার্থনা করব। যে কি বলে ধ তুমি এই কথা বলতে পারো কারণ কারণ তুমি পুরো ব্যাপারটা জানো না ফলে বুঝতেও পারবে না কি করে বুঝবো জানি না তো কিছু ও চায় কি যায় আমি তিলে তিলে কষ্ট পাই প্রতি কিন্তু আপনি করেছিলেনটা কি হত্যা যদি এসে আমার দিকে হাত বাড়িয়ে করমর্দন করতেন আমি না. কিন্তু সেই রাস্তাটা সুগম করেছিলাম আমি ওর হৃদয় ভেঙে চুরমার করে আমার সাথে এডমান্ডের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু একদম শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দিই আমি নিজেই কারণ আমার তখন অন্য কাউকে পছন্দ হয়ে গিয়েছিল পছন্দ হওয়ার ভালো লাগার কোনো নির্দিষ্ট আইন বা হিসেব থাকে না হয়ে যায় ভেব না যে টাকা প্রতিপত্তি সামাজিক সম্মান আমার এই পছন্দের নেপথ্যে ছিল না না সেসব কিছুই এখানে ছিল না আমি ক্যাপ্টেন মার্ডেনের প্রেমে গাঢ় মুচড়ে পড়ি এবং এডম্যান্ডের চোখে ঘৃণার পাত্রে পরিণত হই আমি তখন ক্যাপ্টেন মার্ডেন ছাড়া কাউকে বিয়ের কথা ভাবতেই পারছিলাম না আমি কিন্তু এডম্যান্ডের প্রেমে পড়িনি মা এবং আমার বড় দিদি তাদের পছন্দ আমার উপর চাপিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে আমার উপর চাপ দেওয়া হয়েছিল কিন্তু আমিও যে ধরে বসে থাকি যে বিয়ে করলে আমি একেই করব আমার সিদ্ধান্ত এডমান্ড মেনে নিতে পারেনি বিষ খেয়ে আত্মহত্যা করে আমি ক্যাপ্টেন মার্ডেনকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাই সময় ভালোই কাটছিল কিন্তু তান মৃত্যুর পর থেকেই করে আবার বলতে শুরু করলেন শালাটের সঙ্গে থাকলে আমি দেখতাম একে সাত বছর আগে যখন প্রথম দেখি বয়ের চোটে মরতে বসেছিলাম থাকলে কখনো দেখতাম না কখনো না আমি প্রচুর চেষ্টা করেছি এই অশরীর ধারা ভাঙার হাওয়া বদল ডাক্তার বদল ওষুধ বদল সবি করেছি ঈশ্বরের সামনে নতাজু হয়ে প্রার্থনা করেছি লাভ হয়নি লাভ হয়নি ব্রাইডেন প্যারেডে মনে আছে যেদিন আমি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমি ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম সেদিন ওকেই দেখেছিলাম এবার বুঝেছি এরকম বহু দূরে আবির্ভাব অনেকেই দেখেছে অনেকেই দেখেছে মানে ভুল বুঝবেন না দয়া করে আমি নিজের কথা বলছি সে বিষয়ে তুমি সঠিক করে। আমি ভুল করিনি তার জন্য আমি আপনার খুবই কৃতজ্ঞ আপনি তো অভিজ্ঞ মানুষ জীবনে অনেক মানুষের সংস্পর্শে এসেছেন আমার বিশ্বাস করলেন কেন আমি গোটা ব্যাপারটাই ভেবে রেখেছিলাম যখন এডভার্ডের তার নায় আমার প্রাণ উষ্ঠাগত তখনই ভেবে রেখেছিলাম যদি আপনার মেয়ে সে কথা জানতে পারে সেটাই তো আমার ভয়ের কারণ একদিন না একদিন জীবনের কোন অপ্রত্যাশিত না একটু বেশি জোরেই বলে ফেলেছিলাম দেখলাম সকলে আমার দিকে ঘুরে তাকাচ্ছে আমরা থেমে গেলাম শ্রীমতি মা উঠে পড়লেন पर दिन सकाले स्थिर कर लम ट्रंटन थे शाल तर आगे दिन ही दिए अनुर आहवान साड़ा देवे ना भविष्य कीपात सरकम सम्भवना नहीं नाकार परे थो कारण नहीं मारिन के निजे सिद्धान जान मुख देखे एक खराब लागे তিনি যেন ছল ছল চোখেছিলেন এরকম দুঃসাধ্য বোঝা আমার শালেটকে বিরক্ত করব না বার্তা কিছুই না যাওয়ার দিন আমি শালটকে অনুরোধ করলাম শালট আমি আর চলে যাচ্ছি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি তবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনার সাথে এই শহরতলিতে পাক হেঁটে আসতে চাই একবার অবশ্য আপনার ইচ্ছে হলে তবেই শালেট রাজি হয়ে গেলেন এই জায়গাটা সত্যি নয়নাভিরাম গ্রাম্য স্নিগ্ধতা মাখা পাশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম শেষ প্রান্তে দামাল সমুদ্র আমি আর শালট বাড়ির চারপাশে ঘুরছিলাম জানলার পর্দার ভাগ দিয়ে কয়েকজন বাঁকা চোখে দেখলেন আমি জানি না তারা আমার আর শালট ঠিক পাশে সমান সমান পদক্ষেপে হাঁটা স্বয়ংস এডমান্ড ওরকে দেখতে পাচ্ছিলেন কিনা মনে হয় না তিনি হঠাৎ উদয় হয়েছিলেন এবং একটু তফাতে আমার পাশে পাশেই হাঁটছিলেন শালট তাকে দেখতে পায়নি বুঝতেই পারলাম গতকাল রাতে শালট তাকে নিশ্চয়ই দেখেনি তিনি সূক্ষ্ম দেহেই সেখানে বিরাজ করছিলেন এই অশরীরিক কোন ধাতুতে গড়া যদি সূক্ষ্ম দেহেই এসে থাকেন তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি কি করে যদিও তার সেই ভাবলে সীম অভিব্যক্তির মধ্যে এমন কিছু রাজকীয় ছিল যে তাকে স্পর্শ করে দেখার মতো সাহস জোটাতে পারি নি আমি কি করে বলবো? তার সবকিছুর মধ্যে এমন একটা নিয়ম ব্যাপার ছিল যা স্পর্ধা জাগতে দেয় না স্পর্শ না করিও বুঝতে পারি যে এরকম কেউই আমার জীবন্ত মৃত পরিচিত ব্যক্তির তালিকায় ছিল না আমার মনে হলো এই মৃত অথচ জীবন্ত ব্যক্তি আমার পাশেই রয়েছেন শালটের মা এর হৃদয় ভেঙেছিলেন তাই হয়তো ইনি আমার পাশে রয়েছেন আর সেখানে নিঃশব্দে সাবধান করে দিচ্ছেন তুমি এর সঙ্গে তোমার মায়ের মতো কিছু করলে মায়ের মতো পরিণতি তোমার ভাগ্যে জুটবে তখন সেও কাউকে না কাউকে দেখতে পাবে তবে আমার মনে হলো আমায় আর একটু জানতে পারলে শালট আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না আমি দেখলাম স্যার এডমান্ড ওর্ন আমাদের পাশে পাশে হাঁটছেন একটা বাঁক নিয়েই দেখি তিনি আর আমার পাশে নেই চমকটা কাটিয়ে উঠে আমি শালটকে বললাম আমি কথা দিয়েছি যে আগামী তিন মাস যোগাযোগ রাখবো না কিন্তু আপনারা ব্রাইটেন ফিরে এলে আপনাদের বাড়ি যেতে পারি কি হ্যাঁ নিশ্চয়ই রেখেছিলাম পরবর্তী তিন মাস কোনো যোগাযোগ রাখেনি তার ফল পেলাম একদিন একটা চিঠিতে মার্ডেনরা জানালেন যে তাঁরা ফিরে এসেছেন একদিন তাদের বাড়ি যাওয়ার পর শালট সহাস্যে আমায় বলেছিলেন না আপনি সেরা এবার আপনি আমার সাথে কথা বলতেই পারেন তারপর থেকে আমি তাদের বাড়ি যেতাম প্রায় কখনো নিজে থেকেই কখনো আমন্ত্রণে শালট মাঝে মাঝে আমার দিকে ছুঁড়ে দিতেন টুকরো টুকরো রসিকতা যেমন একদিন বললেন আপনি নিজের খেয়াল না রাখলে আমিও কিন্তু আপনার কোনো খেয়াল রাখবো না ট্র্যান্টন থেকে ফিরে আসার পর যেন স্যার এডমান্ড ওরমো বিদায় নিয়েছিলেন সে কথা জানতে পেরে শ্রীমতি আছমাই তোমার এমনটা হতেই পারে সেই ভৌতিক মানুষটির আগমন না হওয়ায় আমি যেন শালটের থেকে মানসিক ভাবে दूरे सर गुम्बक महिला के देखे भलो लागर अनेक भारती मुहूर्ते मुहूर्ते घर घूरिए देखते हिलना शीतकाल নিদারুণ অত্যাচার করেনি বরং সে ছিল অনেকটাই শান্ত আমি আর শালেট প্রায় এদিক সেদিক ঘুরতে যেতাম আর দেখতাম রোদে মাখা বাগানে একটা চেয়ার পেতে বসে শ্রীমতী মার্ডন আমাদের দিকে হাসি মুখে দেখছেন ওই মৃত ব্যক্তির আগমন ঘিরে তার মধ্যে চাপা উদ্বেগ আর দেখতাম না কয়েকটা মাস আরও কেটে গেল এপ্রিল মাসে ব্রাইটনের একটা পার্টিতে আমাদের তিনজনেরই ডাক পড়ল আমি শালট ও তার মা আমরা গেলাম একসাথেই খানা পিনা চলছে ভালোই আমি আর শালট একটা টানা বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম এই বাড়িটা একটা খাড়া পাহাড়ের উপর আর তার নিচেই বহমান সমুদ্র সে রাতে চাঁদের আলো ছিল না বললেই চলে तारूलो मिटमिट कर भेसे आसहला बंदी प्रणयोगी आता आमता अच्छा शाल एन की एक भलो लागे आनी कि प्रस्ताव टेबे देखें জবাবের বদলে শালট আমার বলল এক প্রান্তে সত্যি কেউ একজন দাঁড়িয়ে আমাদের পাশেই একটা খোলা জানলা দিয়ে আলো এসে পড়ায় এই জায়গাটা একটু আলোকিত হয়ে রয়েছে रही भारी पर्दा तिंहभागे गए कोट और शर्ट देखे मन पार्टी आशा एक अतिथि किन्मार मध्य पाक खेते था शा दिल এই লোকটা কোনো অতিথি নন শালটের হাবভাব দেখে মনে হল সে রীতিমতো অস্বস্তি বোধ করছে ওই অন্ধকারেও লোকটার তীক্ষ্ণ দৃষ্টি আমাদের উপর পাহাড় প্রমাণ চাপ তৈরি করল শালেট কি একে চেনে আকি কখনো দেখেছে এসব সাত পাঁচ ভাবছি এমন সময় শালেট অতি কষ্টে নিঃশ্বাস ছেড়ে ভেতরে চলে গেল मन कथाटार आबार, दोर गोड़ा फिर आसते हल प्रथम गिरशिर उठे पर बदले गल हताशाय सेल राग भयंकर राग हमें जोर कदमे घर भेतरे ढुकल जे मेटा के भलबासी भय पे तरह सुनिश्चित करा प्रथम करतब्युके देखल शाल कौ नहीं এদিকে স্যার এডমান্ড ওম যদি তিনি এসে থাকেন বিদায় নিয়েছেন এই ঘরে কেউ ছিল না হঠাৎ পাশের ঘর থেকে একটা হুড়োহুড়ি শব্দ ভেসে এলো একটা মহিলা কণ্ঠের চিৎকার শালটের গলার আওয়াজ কি সে চিৎকার করে কাকে ডাকছে এদিকে এসো কেউ না প্লিজ একটু তুলে ধরো ব্যাপার কি ঘরে ঢুকে দেখলাম সবার মুখ থমথমে অজ্ঞান হয়ে যাওয়া মহিলাটি আর কেউ নন শ্রীমতী মার্ডেন সবাই ছুটোছুটি করতে শুরু করে দিল কেউ ডাক্তার ডাকতে ছুটল তো কেউ গেল জল আনতে मुखे जल्द झाप्टा मारते ही ज्ञान फिर पेल पर क्लान गलिए चारपाशे श्रीमती मार्डनर बे कैक आत्मयन मध्य आग बाड़िए कि भाता ही धराधरी गाड़ी अब पौछे दिल গাড়ি ছুটিয়ে দিল পরদিন সকালে ওদের বাড়ি গেলাম দরজায় দেখা হলো শালটের সাথে প্রশ্ন করলাম কেমন আছেন উনি এখন আগের তুলনায় সামান্য ভালো তবে দুর্বলতা আছে এখনো ওনার সাথে দেখা করা যায় কি একবার না এখন দেখা করা ওর অসম্ভব ফিরে এলাম কিন্তু বিকেল পাঁচটা নাগাদ আবার একটা চিঠি পেলাম দেখলাম সেই চিঠিতে পেন্সিল দিয়ে লেখা রয়েছে একবার আসুন মা আপনার সাথে দেখা করতে চান গেলাম ঘরে প্রবেশ করেই বুঝলাম ভদ্রমহিলার হাতে বিশেষ সময় নেই তার মুখে একটা ধূসর ছায়া নেমে এসেছে তিনি আমায় দেখেই বললেন ঠিকই আছি হাটটা মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে বুঝলে আমি তার খাটের বসলাম আর বসে মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। তাঁর বসলামেছেন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট শ্রীমতী মার্ডেন আমার দিকে ফিরে ক্ষীণ কণ্ঠে বললেন সময় কমিয়ে এসেছে কিনা না কিন্তু একটা কথা বলতেই হচ্ছে সালেট আমায় সব বলেছে আমি প্রথমটা বুঝলাম না কি বলেছে কোন কথাটা সেটা ধরতে পেরেই যেন তিনি আমায় বললেন তুমি যে ওর সাথে আবার কথা বলেছো সেটাও আমায় বলেছে তোমার ওর প্রতি অনুরাগ সত্যি তারিফযোগ্য এত কিছুর মধ্যেও তুমি ওকে ছেড়ে দাওনি একটা আনন্দ আমার গোটা শরীর বেয়ে পাক খেয়ে গেল শালেট কি তবে তার মাকে এমন কিছু বলেছেন যাতে এই মহিলা উৎফুল্ল হয়ে উঠেছেন যদি মেয়ের উত্তর শুনে বিচলিত হতেন তবে এভাবে কথা নিশ্চয়ই বলতেন না আমি আনন্দের জোয়ার কোনো ক্রমে যথাসাধ্য চেপে বললাম আমি তো যা বলার বলেছি উনি তো কোনো জবাব দেননি আমায় এবারও বলবে কি বলবে তো আমি তোমার জবাব শুনতে চাই হ্যাঁ আমি তোমার জবাব শুনতে চাই দৃষ্টি নিবদ্ধ করে দিয়ে চামড়া খুঁটছিল মুখ না তুলে সে বলল আপনি আমার প্রতি অত্যন্ত সদয় আমি আপনার প্রতি রুড়ো ব্যবহার করলেও আপনি কখনো পাল্টা কিছু বলেননি এই শালডকে আমি চিনি না भ चटजल उधाओ से देख हाथ का भरसा दी देखे नीम व्यवहार और कत भलोमी उद्देश्य निजे हाथिए दिल मुख थे कथा बेरोना बड़ोते ही ঘরে একটা বদল এলো আমি দেখলাম একটা ছোট খাটো ঘূর্ণিঝড় মতো জিনিস পাকে একটা অবয়বের রূপ নিচ্ছে একটা মানুষের মতো অবয়ব একে আমি চিনি বলেই মনে হচ্ছে বিছানার একটা দিকে তৈরি হচ্ছে অবয়বটা আমি বুঝতে পেরেছি কি হতে চলেছে আমি শুধু প্রার্থনা করছিলাম যেন এই দেখে। শালেডি মার্ডেন কে কাকে শালেট বুঝতে না পেরে এগিয়ে এলো আমার হাতটা ধরলো আর অনুভব করলো এই উপস্থিতি প্রথমে দেখলাম ওর দু ভয় মিশ্রিত বিস্ময় আর তারপরেই সেটা ছিটকে বেরিয়ে এলো ওর মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকারের রূপ নিয়ে তার সাথে আড়াল করতে ও দু চোখ ঢেকে দিলাম আমি হৃদস্পন্দন অনুভব করছি আমার বুক ঢিপ ঢিপ করছে বুঝতে পারছি না কার হৃদয়ের স্পন্দন কোনটা সেই গঙানির শব্দ কমে এলো আমি স্পষ্ট বুঝলাম কাজ হয়ে গিয়েছে जीवनी शक्ति शुषे ने घरे छा क्यों जीवंत नहीं विछान पास उपस्थिति अदृश्य हो तारंगे अदृश्य हो श्रीमती मार्डनर शरि प्राणर चिन्ह शाल फपि उठल মা মা মা মা নেই নেই আমার আশঙ্কা সত্যি বুঝলাম তিনি এক অভিশাপ নিয়ে ঘুরছিলেন আজ শালটের মতিগতি দেখে অদৃষ্ট সিদ্ধান্ত নিল আর নয় এই শেষ যে কাজটা তিনি করেছিলেন তার জন্য কম ভুগতে হয়নি অদৃষ্ট পরোয়ানা দিয়েছিল আর সেই কাজটা সম্পন্ন করলেন স্যার এডমন্ড ওম মেয়ে मेर शाप घोचाल सन्डे ससपेंस ए आज सुनल हेनरि जेमसर कहनी सर एडमंडर्म गल्पेर अनुबाद पुष्पल गल्पे कथक मीर मिसेज मर्ड अय शार्लट मार्डन लाजबंदी कैप्टन बस्टिक अग्नि गल्पे सूत्रधार्बपरिचालन चाकर भूमिकाय दीप धनी परिकल्पना शुभदीप पोस्टर डिजाइन एसटरिस्क शेष हल हेनरी जेम्सर कहनी सर एडम सामने सप्ताह और एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे सस्पेंस